আয়সা রাজ আলান্না হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার দুজন প্রতিবেশী আছে এ দুজনের কাকে আমি হাদিয়া দিব তিনি ইরশাদ করলেন এ দুজনের মাঝে যার দরজা তোমার বেশি নিকটে